মানবতা সধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب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 সম্মানিত দর্শক শ্রোতা আমরা সুরা আল ইমরানের একেবারে শেষের দিকের একশো নব্বইতম আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি আধুনিক বিজ্ঞান ও আল কোরআন বিষয়ক এই ধারাবাহিক আলোচনায় আজকের এই পর্বটিতে আলোচনা পেশ করার জন্য পবিত্র কোরআনে যে বিজ্ঞান বিষয়ক আয়াতগুলো বা ইঙ্গিত বহ যে আয়াতগুলো বর্ণিত হয়েছে এই আয়াতটি কোরআনের বিজ্ঞান বিষয়ক বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ সবাই তালা উদ্বুদ্ধ করেছেন এবং এখানে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী উলুল আলবাব যারা বলা হয়েছে যারা বিশেষ করে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন মহাকাশ নিয়ে চিন্তা করেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী নিয়ে চিন্তা করেন আজকে জমিনের উপরে একদিকে যেমন ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্ট বস্তু রয়ে গেছে তার ভিতরেও প্রাণের স্পন্দন দেখা যায় আবার বৃহৎ আকারের বিশাল বড় প্রাণী সেগুলোর ভিতরেও জীবনের স্পন্দন অনুভূত হয় আবার পদার্থের ভিতরে বিশাল বড় বড় সৃষ্টি মহাকাশের ভিতরে তারকাপুঞ্জ অথবা ধুমকেতু অথবা উল্কাপিণ্ড যেগুলো মহাকাশের ভিতরে ছুটে বেড়াচ্ছে এক একটা আকৃতিতে আমাদের এই পৃথিবীর চাইতে কয়েক গুণ শত গুণ হাজার গুণ বড় যেগুলো মহাশূন্যে ভাসমান এরকম পদার্থও সেখানে রয়েছে আবার পায়ের নিচে সূক্ষ্ম ছোট্ট বালিকোনা এই বালিকোনাগুলো দিয়ে বিশাল মরুভূমির সৃষ্টি হয়েছে আল্লাহ আনাহাত এই যে সৃষ্টির অপার ক্ষুদ্রত একদিকে বিশালত্ব আবার আরেক দিকে ক্ষুদ্রত্ব এক একদিকে বিশাল বিশাল সৃষ্টি আবিষ্কার মানুষ করে চলছে বিশাল বড় বড়, জাহাজ বিমান অথবা সেই যন্ত্র বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের স্থাপনা বিশাল আকারের মানুষ সৃষ্টি করে চলছে মানুষ বিশাল বড় রেল আবিষ্কার করে চলাচলের জন্য মানুষের সুবিধা করে দিয়েছে এগুলি হলো বড় বড় আবিষ্কার আবার মানুষ এই সৃষ্টির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু থেকে পরমাণু পরমাণুকে ভেঙে তার চাইতে আরও ভিতরে একেবারে ইলেকট্রন নিউট্রন বা সেই পরমাণুর ক্ষুদ্রাংশ এবং সেটুকু ভেঙ্গে মানুষ চলে গেছে আজকে সেই বস্তুর বা জীবনের একেবারে উৎস মূলে তার জিনমে যেখান থেকে সৃষ্টি হয়েছে জেনেটিক্যাল সায়েন্স বা একেবারে মাইক্রো অথবা তার চাইতেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বায়োলজির ধাপগুলোকে আজকে বিজ্ঞানের এক একটা বিরাট বড় শক্তিশালী শাখা একদিকে বিশাল থেকে বিশালতর আবিষ্কার আবার অন্যদিকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কল্পনাতীত মানুষ পদার্থ জীবন উপকরণ জীবনের উৎসগুলো ভেঙ্গে ভেঙ্গে। তার একেবারে চূড়ান্ত পর্বে পৌঁছে সেখানেও গিয়ে আশ্চর্যরকম ভাবে এক রহস্যময় সৃষ্টি সৃষ্টির জাল বিশেষ করে এই সৃষ্টিশীল যে চক্র মানুষের যে ক্রমোজাম এবং তার যে নেট এবং তার যে গতিবিধি এগুলো দেখে মানুষ অবাক বিশ্বয়ে আল্লাহ সুতার প্রতি ইমান আনছে বিশেষ করে বিজ্ঞানীদের যারা এই গভীর গবেষণার জগতে প্রবেশ করেন তারা কখনোই সেই নাস্তিক হন না যেমন বিজ্ঞানকে ছাড়া ধর্ম অচল ধর্মকে ছাড়া বিজ্ঞান অচল অন্ধ এই যে চমৎকার বিজ্ঞানের এবং এই ধর্মের সমন্বয় এই সমন্বয়ের সাথে গবেষণার মাধ্যমে রহস্যকে উদ্ঘাটন করার জন্য স্বয়ং আল্লা সুবাহানহাত আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন এবং সেই উৎসাহিতকরণের একটি গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আল্লা সুবাহানাহালা বলেন যে খালকিস ইন্নাফি নাহারি। আয়াতিল আলবাব, এই আকাশ জমিনের সৃষ্টির ভিতরে স্বয়ং এক অপার নিদর্শন বৈশিষ্ট্য রেখেছেন এগুলোর ভিতরে সাইন রয়েছে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য যারা গবেষণা করে চিন্তা ভাবনা করে রহস্যকে উন্মোচিত করবেন রহস্যকে উদ্ঘাটিত করে মানব কল্যাণের জন্য তারা এগিয়ে আসবেন এই উলুল আলবাব একটা পরিচয় তুলে ধরেছেন এই সূক্ষ্ম জ্ঞানের অধিকারী এই জ্ঞানের দ্বারা যারা সম্মানিত হন তাদের বৈশিষ্ট্য হল যে তারা আল্লাহকে সকল অবস্থায় স্মরণ করেন সৃষ্টিকর্তাকে তারা স্মরণ করেন আল্লাহ যারা আল্লাহ বাহানা হওয়া তা আল্লাহ এই সৃষ্টির মাহাত্ম পরিদর্শন করে তাদের মাথা নত হয়ে আসে তারা আল্লাহকে কিভাবে স্মরণ করেন দাঁড়িয়ে থেকে এই যেখানে দাঁড়িয়ে থেকে আল্লাহকে স্মরণ করা এই মধ্য দিয়ে দণ্ডায়মান অবস্থায় এটি সালাতের একটি রূপ বর্ণিত হয়েছে যে সত্যিকারের যারা আল্লাহকে বিশ্বাসী আল্লাহর সৃষ্টির এই বৈচিত্র্য দেখে আসমানিল বুরুজ বুরুজ দ্বারা সুসজ্জিত আসমান কি সেই বুরুজ আজকের যুগে এগুলোই হচ্ছে ছায়াপথ গ্লাক্সি এক একটা ছায়াপথে আল্লাহ সালা বিলিয়ন বিলিয়ন নক্ষত্র দিয়ে সাজিয়ে রেখেছেন এক একটা গ্যালাক্সির ভিতরে পড়ে আছে অসংখ্য ছায়াপথ গ্যালাক্সিগুলো কি মহাস ভের একটি ইউনিট কত সংখ্যক তারকা সেখানে বসবাস করে আমরা এই বক্তৃতার মাধ্যমে তার সংখ্যা গণনা উপস্থাপন করা সম্ভব নয় শুধু আমরা এই আহরিত জ্ঞানের নির্যাস আপনাদের সামনে এই সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরতে পারি সেটা হলো অসংখ্য বিলিয়ন বিলিয়ন কোথায় সেগুলো কত দূরে আমাদের হিসেবের যে কিলোমিটার এডিএমে তাদের দূরত্ব আমরা প্রকাশ করতে পারি না বরং সেখানে আলোক বর্ষ এক একটি আলোক বর্ষ কত বিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরের মহাশূন্যে এগুলো ভাসমান আল্লাহ সুত পবিত কোরআনের শেষ পাড়ায় एवं तरह आगे बस अनेकगुलन कर आगे विभिन्न द्रव्यर नाम उल्लेख कर आल्लापाक निजे कसम करसम कर मैं हई कथाटी जहाँ बोलते चाचन तरह सर्वाधिक जोर प्रयोग कर उषारकाल शपथ जख से अंधकार के फाटिए दे उद्भाषित आलोते এমনি করে আল্লাহ সংখ্যক শব্দ বা বস্তুর নাম বলে তিনি একটা চমৎকার কাব্যিক ছন্দিক গতিতে একটা ছন্দময় গতিতে আল্লা সুবাহন তালা সূর্যের কথা বলছেন যে দেখো সূর্য সে যখন কিরণ বিকিরণ করে আলোকিত হয় চাঁদ সে যখন তার আলু ছড়িয়ে দেয় সে যখন সুষমা বিকিরণ করে সমগ্র পৃথিবীতে তার সেই চাঁদের সুষমা ছড়িয়ে দেয় অশামসি ওয়াহা ওয়াল কামারি ইজা তাল্লাহা ওয়াল নাহারি ইজা জাল্লাহা দিন যখন উদ্ভাসিত হয় যখন সূর্যের আলু পরে তখন দিন সে একটি স্বতন্ত্র রূপ লাভ করে এখানে একটি সৃষ্টির সঙ্গে আরেকটি সৃষ্টিকে অতপ্রতভাবে জড়িয়ে আছে আবার ওতপ্রোত জড়িয়ে উপস্থাপন করা হয়েছে সূর্যের আলো উদ্ভাসিত হয় আধার দূরীভূত হয় এবং সেখানে দিনের সৃষ্টি হয় আর সূর্যের আলোটি কিরণের রূপ লাভ করে পৃথিবীকে উত্তপ্ত করে ওয়াল্লাগস আহা আল্লাহ রাতের কসম করেছেন রাতের কসম ঘন রাতের যে রাত ইয়াগসাহা আধারে নিমজ্জিত হয় সূর্যের আলো বিদরিত হয়ে যায় রাত আধারের চাঁদ আয় ঢেকে যায় এমনি করে এই যে না আল্লাহ কসম করেছেন যখন সেটি সেই দৃঢ়তা লাভ করে যখন সেটি সন্মুখ পানে মজবুত একটা অবস্থানে সে তার অবস্থান নেয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই আলোচনায় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ প্রতিষ্ঠা बुनियादी नीति समूह देख मु जीवन मूल भित्ती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 আমি সংগ্রাম করছি করতে কারণ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে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 सम्मानित दर्शक श्रोता आलोचन फिर आलोचना करके शेष नब्बे एक, एक नब्बे आयात ने सृष्टि जगत ने चिंता भावना कर পাঁচ দশ জন যারা শুধু অক্ষর জ্ঞান জানতেন কিছু কবিতা আবৃত্তি করতে জানতেন কিন্তু তাদের বিজ্ঞান বিষয়ে কোনো গবেষণা অথবা দক্ষতা ছিল না কিন্তু তাদের সামনে এত বেশি বিজ্ঞানের উপকরণ অথবা এত বেশি সৃষ্টি জগতের উপকরণ বর্ণিত হয়েছে যেই উপকরণগুলো নিয়ে চিন্তা ভাবনার করার কথা এসেছে জ্ঞানী মানুষের আমরা যদি এই একটি শব্দ দেখি আসরের আল্লা অথবা ব্যাপক অর্থবোধক সময় এই সময় যে বিশাল সৃষ্টি বর্তমান সময়ের বলা যেতে পারে এই সময় বিজ্ঞানী অথবা মহাকাশ বিজ্ঞানী যার গবেষণা আজকে ঘরে ঘরে আলোচিত সমালোচিত হচ্ছে স্টিফেন হোকিং যিনি হিস্টোরি অফ টাইম সময়ের ইতিহাস রচনা করেছেন এবং সময়কে তিনি বিশ্লেষণ করেছেন এবং সময়ের যে গতি প্রকৃতি পৃথিবীতে তার এক অবস্থান অন্য জগতে ভিন্ন অবস্থান এবং আমরা সবাই যে সময়ের সঙ্গে বাধা আজকে আমরা সৌরজগতে অবস্থান করার কারণে সূর্যের উদয় অস্ত এই যে একটি টাইমিং এই টাইমের দ্বারা আমরা একটি ২৪ ঘণ্টা সময় অতিক্রম করছি আবার এই চব্বিশ ঘন্টা সময়ের সাথে সাথে আমাদের মধ্যে তৈরি হচ্ছে দিন এবং রাত দিন এবং রাতের তৈরির ভিতর দিয়ে আমরা প্রত্যেকে জীবনের একটি একটি করে দিন এবং রাত আমরা পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। আজ আমরা পৃথিবীতে আসি, বর্তমান সময়ে আমরা পৃথিবীতে বসবাস করছি হয়তো এমন একদিন হবে যে হাজার হাজার বছর চলে যাবে আমরা অন্ধকার কবরে মাটির সঙ্গে মিশে পড়ে থাকব। এই যে সময়ের ব্যাপার আমরা এই সময়ের চাকায় মাত্র এবং অতিক্রম হচ্ছে এর ভিতর দিয়ে আমরা বেড়ে উঠছি অথচ আল্লাহ সুই সময়ের কসম করেছেন ওয়াল্লা আসরি এবং তার সঙ্গে যুক্ত করে দিয়েছেন ইন্নাল ইনসান আলাফি খুশরে সময়ের চাকায় ধাপমান চলমান মানুষের প্রতিটি মুহূর্ত আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে আর অনেকটা সময় অতিক্রম করে আসার কারণে আমাদের দেহে আমাদের শরীরেও কিন্তু পরিবর্তন এসে গেছে একদিন যুবক ছিলাম একদিন তরুণ ছিলাম আবার সে যুবক থেকে আস্তে আস্তে এখন প্ররত্তের দিকে প্রর থেকে অতিক্রম করে আমরা একসময় বার্ধক্যীর ভিতরে ঢুকবো তারপরে দেখা যাবে একদিন এই শরীরে সমস্ত কোষ সমস্ত জীবনী শক্তি সমস্ত অঙ্গ প্রতঙ্গ আস্তে আস্তে নিষ্ক্রিয় হওয়া আসবে আমরা সময়ের চাকায় একটা নিষ্ঠুর নির্মা কসম এই আত্মা এক অপুরন্ত এক বিশাল শক্তি যে আল্লাহ সুবাহা তার বিশেষ ক্ষুদ্রতে সৃষ্টি করেছেন তাকে রূপ দিয়েছেন সুদৃঢ়ভাবে সে আজ আমার দেহের ভিতরে বর্তমান পরবর্তী সময়ে একটি দীর্ঘ সময় হয়তো আল্লাহ আল্লা সুবাহার সেই সুরক্ষিত স্থানে অবস্থান করবে তারপর আবার তাকে ফিরিয়ে দেওয়া হবে দেহের ভিতরে এবং তখন এই দেহের ভিতরে ধারণ করে যদি তার আল্লাহর করুণা রহমত এবং মেহরবানি এবং তার সন্তুষ্টি লাভ করার তৌফিক হয় সুযোগ হয় তাহলে তো তার স্থান হবে অনন্ত শান্তির সুধাময় জান্নাত এমন কোনো চক্ষু নাই যা দেখছে কোনো দিন এমন কোন কর্ণ নাই যা শুনছে কোন দিন সোনার উপার দালান এমন কোন কান নেই শুনেছে চোখ নেই দেখেছে ওই জান্নাত এসে চলে যাবে আল্লাহ তুমি আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তোফিক দাও আর যদি দুর্ভাগ্য হয় তাহলে তার জন্য সেই নারণ হামিয়া। মিয়া আগুন দেখেন দেহের কি অবস্থা মাটির সঙ্গে একবার মিশে যাওয়া আবার মাটি থেকে উদ্দিন ইমানের দৃঢ়তা প্রদান করে যে না কোনো অবস্থাতে আমার নামাজ বা সালাত ছেড়ে দেওয়া যাবে না আমার আল্লাহ থেকে আমাকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না বসা অবস্থাতেও আল্লা সুবাহর কৃতজ্ঞতা অথবা তার স্মরণ সে করতে না পারে তাহলে কম্পকে পার্শ্ব সায়িত অবস্থায় অর্থাৎ যে অবস্থায় সে থাকুক না কেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে তারপরে বলে রাব্বা নামা বাতিলান এই যে বিশাল সৃষ্টি আসমান জমিন জমিনের ভিতরে যা আছে আমাদের ক্ষুদ্র পৃথিবী নামক গ্রহ গ্রহের উপরে বিশাল বড় রয়েছে সৌরজগৎ সৌরজগতের উপরে রয়েছে গ্লাক্সি এবং গ্লাক্সি তথা নক্ষত্রের জগৎ নক্ষত্রের জগতের উপরে রয়েছে আমাদের অজানা আরো বহু জগৎ সেই অজানা জগৎ বেষ্টন করে আছে আল্লাহর সৃষ্টি প্রথম আসমান এই প্রথম আসমানের উপরে রয়েছে আরেকটি আসমান তার উপরে রয়েছে আরেকটি আসমান তার উপরে রয়েছে আরেকটি আসমান এক একটি আসমানের সৃষ্টি তার উপাদান উপকরণ ভিন্ন আল্লাহ সুবি আনহাত এগুলো তার নিজের পরিকল্পনা মাফিক কল্পনাতীত আমাদের ধানাতীত সৌন্দর্য দিয়ে সাজিয়ে সৃষ্টি করেছেন তারপর তার নিজের জগত জগৎহতের জগত। যেখানে তিনি তার আসন পেতে কুস্তি রেখে এবং তার উপরে তিনি সেখান থেকে গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা করছেন আর যে সৃষ্টি জগৎটি তার মহা কুদরত এবং ক্ষমতা সম্পূর্ণ বেপরোয়া হয়ে জমিনের বুকে চলাচল করা জমিনের উপর বিচরণ করা এটা কখনোই সম্ভব না ইত্তাকল্লা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয়ই মানুষকে পরিত্রাণ এবং মুক্তি দিতে পারে আল্লাহর ভয় মানুষকে সফলতার শিখরে পৌঁছাতে পারে এই আয়াত সেদিকে আল্লাহকে বিশ্বাস করে তারাই যারা তারা দাঁড়িয়ে বসে শুয়ে এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে রসুল্লাহ সাল্লি সাল্লাম রাতের বেলা বের হয়ে বাইরে এই আয়াত তিলাওয়াত করতেন এবং আসমানের দিকে তাকাতেন আসমানের তারকা খচিত সৌন্দর্য মন্ডিত আকাশ দেখে আল্লাহ আল্লা সব তালার পবিত্রতা জ্ঞাপন করতেন যে তার সৃষ্টির ভিতরে কোনো খুঁত নেই হাল ফুতুর তুমি আসমানের দিকে তাকিয়ে সেখানে কি কোনো খুঁত দেখতে পেয়েছ যে আসমানকে তাবকা তাবকা করে সাজিয়েছেন যে তারকা দিয়ে আসমানকে সুশোভিত করেছেন সামা যে আমি এই আসমানকে তারকা পুঞ্জ দিয়ে সাজিয়ে দিয়েছি আল্লাহ আকবার রাতের বেলায় আকাশ কতই না মোহনীয় কতই না আকর্ষণীয় অথচ এই আকাশের এই তারকাগুলো কত বিলিয়ন বিলিয়ন সংখ্যক তারকা যা পৃথিবী থেকে অসংখ্য গুণ বড় আল্লাহ সুবাহ করে যা দুয়াটি করে আল্লাহ দয়াময়ালাক্তাহিল বিনা প্রয়োজনে তুমি কোনো কিছু সৃষ্টি করনি আল্লাহ সৃষ্টির দিকে তার কুদরত মহিমা উপলব্ধি করে তার দিকে তাকানো এবং সেগুলো দেখে তার শুক্রিয়া আদায় করা প্রত্যেকটি ইমানদার মুসলমানের একটি কর্তব্য পরবর্তী আমাদেরকে আরো একটি হে আমাদের প্রভু তুমি যাকে বিভ্রান্ত করেছ বক্রপথে চালিয়েছ সে তো তার নিজেকে ধ্বংস করে দিয়েছে এবং তার সর্বনাশ হয়েছে আমরা সেই সর্বনাশ থেকে তোমার কাছে ফিরে আসতে চাই এবং আমরা তোমার করুণা ভিখারি আমরা তোমার কাছে ক্ষমা চাই দয়া চাই এবং তুমি রব্বুল আলমিন যে করুণার অধিকারী আমরা তোমার কাছে সেই করুণা প্রার্থনা করি কেননা আল্লাহ রা আলমিনা তুফলিফুল দয়াময় প্রভু তুমি আমাদেরকে যে জিনিস দেওয়ার জন্য ওয়াদা করেছো তোমার রাসুলের মাধ্যমে সেই জিনিস আমরা তোমার কাছে চাই আর ক্যামতের দিন তুমি আমাদেরকে লাঞ্ছিত করোনা আর অবশ্যই তুমি তো কখনো তোমার নিজের ওয়াদার ব্যতিক্রম করোনা আমরা আহ্বানের সঙ্গে আমরা তোমার প্রতি এনেছি আমরা তোমার রহমত দয়া এবং করুণা ভিক্ষা করি এই মুনাজাতের মধ্য দিয়ে এই দোয়ার মধ্য দিয়ে আল্লা সবাহর প্রতি আমাদের অকুণ্ঠ বিশ্বাস ইমান তাকওয়া এবং সেই সাথে দুনিয়ার জীবনে শান্তি পরকালের জীবনে নাজাতের প্রত্যাশা ব্যক্ত করা আল্লাপাক আমাদেরকে শিখিয়েছেন রব্বানা আতিনা আল্লাহ আমাদেরকে জাহান নামের আজাব থেকে মুক্তি দেন তার সৃষ্টি বই দেখে তার প্রতি পূর্ণ বিশ্বাস এবং ইমান মজবুত করার তৌফিক দিন এই কামনা করে আমাদের আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার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 पाउंड बी बी बी एल ओ ओ कोड आई बारे इमेल कर অসন্তুষ্ট পাপ কে পাপ বলে জল্প মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মান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 ण देखु परिणती कल रुन सम्प्रचार सकाल साढ़े छंगल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 মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস বাংলায়